অনেক মানুষেরা যারা আল্লাহারের সৃষ্টি কর্তা হয় আল্লাহ এইভাবে শুধু আল্লাহ রতনের যুগের মূর্তি পুজারীদের সম্পর্কে আল্লাহ বলেন মটকার মূর্তি পূজার যদি জিজ্ঞাসা করেন আসমানের সৃষ্টিকর্তাকে তারা বলব নিশ্চয়ই একমাত্র আল্লাহ যদি এদেরকে জিজ্ঞাসা করেন ভমিনের সৃষ্টিকর্তাকে তারা বলবে নিশ্চয়ই একমাত্র আল্লাহ আপনারা দেশের হিন্দুরা যদি জিজ্ঞাসা করেন মানুষের সৃষ্টিকর্তাকে কি তা বলবো আল্লাহ সৃষ্টিকর্তা মানলে মুমিন হয় না সৃষ্টিকর্তার বিধান ছাড়া আর কারো বিধান করলে একবার মুসলমানে আমরা তো আল্লাহ সৃষ্টিকর্তা মানি হল যে সৃষ্টিকর্তা চল্লারে মূর্তি খুদারি যাবো মানে তোমার মাঝে আর মূর্তি খুদারির মাঝে বেশ কম রইল কোথায় আল্লাহরে খালি সৃষ্টিকর্তা মানলেই মুবিন না সৃষ্টি যার বিধান তা সৃষ্টি যার বিদান চলবে তার সৃষ্টিকর্তা একজন আর বিধান পালন করবে আর একজনের এই রকমের মুনাফিকিরে এই রকমের বেমানি রেমান হয় না আল্লাহর আল্লাহের শুধু সৃষ্টিকর্তা হইয়া বলতে থাকলে হইত না আল্লাহর এমাদত খা পান্লাহ আল্লাহ এবাদত একমাত্র আল্লাহকে করতে হবে এই জন্য আল্লাহ বলেন হ্যাঁ মানুষ সকল এবাদত করো তোমাদের ওই পড়বার দিকারের যিনি তোমাদের আল্লাহ সৃষ্টি করতে কোন কিছুর উপকরণ লাগে না মিস্ত্রী যদি টেবিল বানায় হাতের উপকরণ লাগে লাগেনি আল্লাহ যদি মানুষের শরীর বানান মাটির উপকরণ আসলে আল্লাহর বেলায় কিন্তু মানুষের শরীর বাঙালি সময় আল্লাহ মাটির উপকরণ ব্যবহার করেছেন আল্লাহর কোন দরকার আছে এই প্রশ্নটার জব এখন আমরা আল্লাহ মানব দেহ সৃষ্টি করার জন্য মাটির উপকরণের মুখাপেক্ষির আল্লাহ বিনা উপকরণেই আমাদের এই দেহ সৃষ্টি করতে পারতেন তারপরও মাটির উপকরণ ব্যবহার করার পিছনে একটা বিশেষ রহস্য আছে এই রহস্যটা হল মাটির একটা সভা শুধু গ্রাস করতে চায় মাটি শুধু গ্রাস করতে চায় নিতে চায় দিতে চায় না আমরা পরীক্ষা হয়ে দেখুন যেন মাটির নিচে একটা হাটের টুকরা মাটির মাটির নিচে ডাবন হয়ে যা দেখুন লোহার মানুষ মাটিয়ে দেয় না নেয় গ্রাস করার একটা স্বভাব গ্রাস করার একটা প্রতিকৃতি দিয়া আল্লাহ পাকি মাটি সৃষ্টি করেছে। সেই মাটির উপকরণ মানুষের দেহের মধ্যে দিলেন কোন হেকটের কারণে কোন কৌশলের কারণে মানুষের মনে চাইব খালি নিত আর আল্লাহ চাইবা নমস্কার আর দেওয়া সম্পদ আল্লাহর পথে এর মনে খালি আর দিত তখন হইব তোমার তো তোমার তোমার মনে কালী নিতাই আর আল্লাহ দিত হতামত চলো না সৃষ্টি সৃষ্টিকর্তা মানে আল্লাহ হুকুম পালন করো ওইটার পরীক্ষা তোমার হবে তুমি যেন পরীক্ষার যুগ্য পাত্র হইতে পারো ওই যুগটা তোমার মধ্যে দেওয়ার জন্য আল্লাহ পাত্রা ভুলাগানীর মাটির উপকরণ দিয়ে তোমার দেখা সৃষ্টি করেছে এই জন্য আল্লাহ এই মাটি দিয়া তোমাদের দেহ সৃষ্টি করেছি এই মাটিতেই তোমাদেরকে ঘিরাইয়া নেব আবার এই মাটির থেকেই তোমাদেরকে জিন্দা করে হাসারের মাঠে দাঁড় করাই এই আয়াতের তপ্তিরে তপ্তিরে মাঝারিতে লেখা আছে হরিস শরীফ হজরতলেখারিম সাল্লাম কর্ম যার মরনের পরে যেখানে দাপন করা হইব তার শরীর তার মায়ের গর্বে ওইখানের মাটি মিশাইয়া সৃষ্টি করা হয় বর্ণনা রসুল বলেন আবু বকরের মরনের পরে যেখানে দাপন করা হইব আবু বকরের মায়ের গর্বে তার দেহ গঠনের সময় এই জায়গার মাটি মিশাইয়া দেহ গঠন করা হয় উমরের মরণের পরে যেখানে দাফন করা হইব ওইখানের মাটি মিশাইয়া তার মায়ের গর্ভে উমরের দেহ আমি করা উচিতুল্লাহার মরনের পরে দাফন করা হইব এই জায়গার মাটি আমার মায়ের গর্ভে আমার দেহ বটন করা উচিত সজনের কথা হয়েছিল তারা তিনজনের খবর রাখা উচিত দেখুন জানো গেলে তারা তিনজনের খবর মাটি দিয়া আল্লাহ্রবুল হজরতিকরাবার আল্লাহরত শরীর মোবারকুল্লাহ তুমের যাওয়া মুবারক রসুল হাদিসে মাঝহারি শরীফের ওই আয়াতের ব্যক্তা আছে যে আয়াত একটু আগে আপনাদেরকে হাজস্ট থাকলে এখন কোকা চাই আল্লাহ রসুল বলছেন যে আমার দেহ এই জায়গার মাটি দিয়া সৃষ্টি করা হয়েছে না বলছেন না বইফিনা না যে জায়গার মাটি দিয়া উমরের শরীর বানা নিয়েছে যে জায়গার মাটি দিয়ে আবের শরীর বানানি এই জায়গার মাটি দিয়েই আমার শরীর বানানি এই কথাটা আদিষ্ট আছে তস্তির মাঝে হাজিরে ওই আয়কের ভেতায় হাজির উল্লেখ এখন যদি কেউ কয় রসুল মাটি যে করব এ গাটি কাকের আমার শরীর ওই জায়গার মাটির তৈরি রসুল কেটা কইবাই কইবা আগেই ফটুয়াবাজি মুখ সামলাইয়া করার কথা হালকু কছি শরীয়তের গীদানের ব্যাখ্যা করার নাম ফটুয়া আর ফটুয়ার নামে মন করা হওয়ার নাম ফটুয়াবাজি ফটুয়াবাজা মুখ কথা নিজের এই ফটুয়াবাজি যেন নিজের উঠে না করে মুখ সামলাইয়া ফটুয়াবাজি করা আল্লাহ সমস্ত মানুষকে কোন মানুষের রুহরে আল্লাহ কোন উপকরণ দিয়া না বিনা উপকরণে আল্লাহর কিন্তু সমস্ত মানুষের শরীর বানাইছেন মাটির উপকরণ দিয়া কোন রহস্যের কারণে কোন হেকমতের কারণে মাটির উপকরণ দিয়া মানুষের শরীর বানিয়েছেন এটা এতক্ষণে আপনাদের সামনে ব্যস্ত তাদের কোন মানুষ যদি আল্লাহর পরীক্ষার যোগ্য ভাস্ত হইতে চায় তাহলে তার দেহের মধ্যে মাটির উপকরণ অবশ্যই থাকে মাটি যা বানাইলে তো তার শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী থাকতাম নাই। এটাও আরেক আরেক যুক্তি বলে মেন কে ভাই যুক্তি না প্রযুক্তি মাটির উপকরণ দিয়া বানাইলে রসোনের শরীর বানাইলে মাটি দিয়া বানাইলে এটা তো ঠিক বানাইয়া ফিরিস্তারা হইলেন সেলটা দিয়া সম্মান করো ফিরিসারা সেল দিয়া সম্মান করো ইব্রিসে হইলেন সেলটা দিয়া সম্মান কর হয় না কেন মাটির তৈরি কোনোদিন সম্মানের পাত্র হইতে পারে আমি সেটির তৈরি কোনো দিন সম্মানের পাত্র হইতে পারে মাটির তৈরি সম্মানের পাত্র হইতে পারে না এই কথাটা সেইল ত্রিশটা ত্রিশের তৈরি তৈরি আর আদম বলেন তো আল্লাহ নূরের তৈরি মর্যাদা দিলেন না মাটির এ মর্যাদা দিচ্ছে আর কিলা খান বোঝানো দেখি গিলাইয়া দেওয়া যাইব আর তিরিশটা নূরের আদম মাটির তৈয়ারি এর মধ্যে আল্লাহ তিরিশটাতে শ্রেষ্ঠ মর্যাদা দিলেন না আদম শ্রেষ্ঠ মর্যাদা দিলেন তাইলে আল্লাহ দৃষ্টিতে নূরের তৈরি হইলেও মাটির তৈরি তাইলে মাটির সমান হইব আমরা শরীর তো মাটির তৈরি নদীর শরীরও যদি মাটির তৈরি হয় তো সমান সমান অত মাটির তৈরি আল্লাহ রসুল বলেন মিসলি তোমাদের কেউই আমার সমান হইতে পারা আমরাও যদি মাটির তৈরি শরীর যদি মাটির তৈরি হইল এই যুক্তির জবাব বোঝার জন্য আগে একটা উদাহরণ বুঝে বাংলাদেশের বর্তমান প্রেসিডেন্ট বিচার সাবেক বিচারপতি শাহাবুদ্দিন সাহ আপনারা কিতাপন ইবেদার ইবেদার শরীর মাটি অংশ আসেনি আহের খান্ডা দেবে রাজ্যের শরীর আবার যুক্তি মানব মানব মুসির শরীর যদি মাটির তৈরি হয় তা প্রেসিডেন্টের শরীর মাটির তৈরি হইতে পারতো এমন এমনযুক্তি কোন ভূতে নি মানব মুসির শরীরও মাটির তৈরি প্রেসিডেন্টের শরীরও মাটির তৈরি কিন্তু মর্যাদা আকাশ দেবদা টিকনি না টিক না ঠিক তেমনি ভাবে তোমার শরীর মাটির তৈরি নবীর শরীর মাটির তৈরি মর্যাদা আকাশ পাতাল দেবতা মাটির উপকরণ মানুষের শরীরে আল্লাহ কেন দিতেন পরীক্ষার যোগ্য মাত্র হওয়ার জন্য ক্রিস্টার শরীর মাটি নয় এ জীবনে কোনদিন না গাছ ফ্রিস্টায় কোনদিন টেনা ভাইলে লুকাইতে হয় মানুষের দন সোনার উপহারাইলে তাহায় না গ্রাস করার মতো উপকরণই নাই তার শরীরের মধ্যে নিবার মতো যে জিনিসের স্বভাবের কারণে নিত চায় উপকরণ তার করল নাই মানুষের শরীরের মধ্যে আল্লাহ মাটির উপকরণ দিতেন তাইলেই এখন তোমার পরীক্ষা তোমার মনে চায় খালি নিতায় আর আল্লাহ খালি দিতায় তখন পরীক্ষা মানুষরে যে পরীক্ষায় ভাস করলে মানুষ তিরিস্তার চেয়ে শ্রেষ্ঠ হবে ওই পরীক্ষার যোগ্য ভাত্র বানাইবার কৌশলের কারণে আল্লাহ পারতেন বিনা উপকরণে সৃষ্টি করতেন তারপরেও এই বিশেষ একমতের কারণে বিশেষ কৌশলের কারণে আল্লাহ পাকরাবুলা হাবীর মানুষের দেহ মাটি দিয়া সৃষ্টি করেছেন এই সমস্ত কথার মাধ্যমে আল্লাহ দুনিয়াবাসী মানুষদেরকেও আশ করতেছেন নতিহত করতেছেন বানাইছি কেমন আসেনি কোন দুলা বালো এই শরীরের ভিতরে মাটি দেওয়ান কেমন অবস্থার পরিবর্তন করে আসছে আল্লাহ এই শরীরটা প্রথম কি অবস্থার থেকে সৃষ্টি করি যোগ্য কোন বস্তু ছিলেনা ওইটার থেকে আমি এত সুন্দর দেহ তোমার সৃষ্টি করে অন্য আয় বলেন আর পরোক্ষভাবে সারা দুনিয়ার সমস্ত মুমিনদেরকে আল্লাহ এই আয়াতে সম্বোধন করেছেন পর তোমার পড়ুয়ার দিকারের নামে তিনি সৃষ্টি করেছেন একটা মানুষের শরীর সৃষ্টি করেছেন গৃহীত রক্তের বিন্দু থেকে সৃষ্টির সূচনাতে পহিল আসিলা ভাব আদরণীয় না বীর্যের বিন্দুর মধ্যে নিয়োজিত চিস্টার দিন পর্যন্ত মেহনত করার ফলে রক্তের বিন্দুতে পরিণত হয়েছে ইকরার মাঝে আল্লায় বীর্য না হইয়া রক্ত হইলা কেন অন্যই জব ইহরানের মাঝে বীর্য না হইয়া রক্ত হইলা কেন মানবের দেহ সৃষ্টির প্রাথমিক পর্যায়ের কথা না হইয়া দ্বিতীয় পর্যায়ের কথা কইলেন এর জবাবে সিরিনে কেন লেখেন অনেক সময় বীর্যপ্রাপ্তের মাধ্যমে মানুষের বীর্যের প্রতি এত ঘৃণা থাকে না বীর্যভাতের মাধ্যমে বীর্যের প্রতিটা ঘৃণাবোধ থাকে না রক্ত শরীর কাপড় লাগলে যত ঘৃণাবোধ হয় বীর্য কাপড় লাগলে বীর্য শরীর লাগলে এত ঘৃণা পড়ে না রক্ত লাগলে যত ঘৃণা হয় ঠিক না ইহানের মাঝে আল্লাহ রক্তের টুক্রাত থেকে তোমার এত সুন্দর শরীর বানাইছেন ভাইয়া এই কথাই বুঝাইতে চান ঘৃণীত একটা বস্তু তুমি ছিলে তুমি চিন্তা করিয়া দেখো এর থেকে তোমার এত সুন্দর মানুষ রুবে আমি কেমন করে সৃষ্টি করলামা আল্লাহ বলেন আহসানি আল্লাহ কতগুলি কথম খাইয়া বলতেছে না মানুষের দেহকে আমি গোটা সৃষ্ট জগতের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর কাঠামো দিয়া সৃষ্টি করেছি মানব দেহের কাঠামোর সুন্দর কাঁঠামদিয়া আল্লাহ জগতে আর কোন কিছু সৃষ্টি করেন নাই এই ঘটনাটা ওই জন্য কইতাম বুঝতাম বাদে আর সময় গেল শেষ করা গেল তুই যদি আসমানের সান্ডের থেকে বেশি সুন্দর না অস্তা এখন এই তারপর যে সমস্ত আলিমুলাম পরিপক্ক তারা থেকে সুন্দর হইবনি তারা একজন কাছে যখন এই যাওয়া তিনি বললেন না এই বেঠার বউ তারা হয়েছে না দলিল বেটার বউলে তারা হয়েছে না এই বেটার দলিল লোকা এই আয়াত তিনি বেশ করলেন আল্লাহ বলেন গোটা জগতের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর কাঠামো আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি তাদের স্নান সুন্দর না মানুষ বেশি সুন্দর এই ভূপৃষ্ঠের দ্বারাই চন্দ্ররে সুন্দর দেখা যায় চন্দ্রের সৃষ্টি কাঠামোর কারণে নয় সূর্যের থেকে আহরিত আলুর জলমলির কারণে আলু সূর্যের কারণ চানদের নিজের আলু না চানদের মধ্যে যে দেখা যায় এটা চানদের আলু সূর্যের থেকে দ্বারপর আলু আলুটা তার নিজস্ব কাঠামো নয় এটা চন্দ্রের নিজস্ব কাঠামোর মধ্যে মানুষের দেহের কাঠামোর মতো সুন্দর কোন ভঙ্গি নাই দরিদারা প্রমাণ হইয়া গেল তার বউ তারা হইছে না কেন কারণ আল্লাহ মানুষের সবচেয়ে বেশি সুন্দর কাঠা মুরিয়া সৃষ্টি করতেন